বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব বোমকেশ বক্সির স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য বড়দাকে নিয়ে কয়েকটি ভূতের গল্প আপনি ইতিমধ্যে শুনেছেন এই অনুষ্ঠানে যেমন আকাশবাণী সবুজ চশমা এবং বহুরূপী আজকের গল্পটি একটু অন্য স্বাদের গল্পের নাম মরণ ভুমরা গল্পটি লেখা হয়েছিল পাঁচই পৌষ তেরোশো আটত্রিশ অর্থাৎ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে শ্রোতাদের সুবিধের জন্য কিছু জায়গায় ভাষাটা একটু সহজ করে নেওয়া হয়েছে প্রধান চরিত্রে বড়দা অমূল্য ও ক্লাবের অন্যান্য সদস্যরা এবং ভূতনাথ শিকদার আজ মীরের সঙ্গে অমূল্যর ভূমিকায় আছে নীল গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত মরণ ভোমরা বড়দিনের ছুটি শেষ হতে আর দেরি নেই গত কদিন থেকেই ঝোড়ো বাতাস দিয়ে বেশ ভালো রকম শীত পড়েছে সন্ধ্যের পর আমরা মাত্র তিনজন ক্লাবের সদস্য চারদিকের দরজা জানলা বন্ধ করে দিয়ে চিমনির গনগণে আগুনের সামনে বসেছিলাম বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ তার ঝোড়ো বাতাস মিলে একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছিল অমূল্য বলল আজ আর কেউ আসছে না বুঝলে চলো বাড়ি ফেরা যাক তিনজনে ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই চারজন হলে না হয়তো ব্রিজ খেলা যেত বড়দা ছোট ছোট চোখে আগুনের পানে চেয়ে বসেছিল কতটা যেন অন্য মনস্ক শীত মাথার ঘিলু পর্যন্ত জমে যাবার উপক্রম পালিয়ে আসতম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফরিং তোমরা দেখেছ বলো দেখি অমূল্য বলল উম আষাঢ় গল্প ফাঁদবার মতলব ও সব চালাকি চলবে না বড়দা আমি উঠলুম আমি জিজ্ঞাসা করলাম সলি গিয়েছিলে কেন বড়দা বলল কুকুরে কামড়েছিল সেই কথাই তো অমূল্য বলল জানি সে বিষ এখনও তোমার শরীর থেকে বের বেরোয়নি তাই তো আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গা ফরিং নিয়ে তুমি থাকো অমূল্য উঠে পড়ল শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমটার মতো করে মাথায় দিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা বন্ধ ছিল ঠেলা দিয়ে খুলতেই অমূল্য চমকে বলে উঠল কে রে মশাই আসতে পারি কি অপরিচিত কণ্ঠস্বরে ফিরে দেখলাম ওভারকোট আর মাংকি ক্যাপে পুরো শরীর ঢেকে একটি লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখচোখ কিছুই দেখা গেল না শুধু ওভারকোটের কলারের আড়ালে একজোড়া কালো গোফের আবাহ পাওয়া গেল মাত্র। অমূল্য জিজ্ঞেস করল কি চান লোকটি বলল হে এইটি কি বাঙালিদের ক্লাব বড়দা আহ্বান করে বলল হ্যাঁ আসুন ভেতরে এসে বসুন অমূল্য দরজাটা ভেজি দিয়ে শোহ হে ঠান্ডা হাওয়া আসছে লোকটি ঘরে এসে প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলে চেয়ারের পিঠের ওপর রাখল তারপর প্রকাণ্ড খোলের ভেতর থেকে ছোট্ট শামুকের মতো তার চেহারাটা বেরিয়ে এল মানুষ যে এত রোগা হয়েও বেঁচে থাকতে পারে তা এই লোকটিকে না দেখে ধারণা করা কঠিন বয়স বোধ করি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু কোন দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তার রোগা শরীরটির প্রত্যেক জায়গায় যেন জরার ছাপ মেরে দিয়েছে মাংসহীন মুখের ওপর ঘন কালো একজোড়া গোফ মুখখানাকে আরো শুকনো শ্রীহীন করে তুলেছে কপালে গভীর কালো রেখা মুখের রং ফ্যাকাশে হলদে মাথার দুপাশে বড় বড় একজোড়া কান যেন ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিচ্ছে তার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলে মনে হয় কেবল কালো কালো বড় বড় দুটো চোখ যেন দেহের শেষ প্রাণ শক্তিটুকু ছিনিয়ে নিয়ে জল জল করে জ্বলছে অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির তাড়নায় যারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটিয়ে পশ্চিমে বেড়াতে আসেন তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখেনি তা নয় বুঝলাম ইনিও একজন সাস্থান্নে সিজীব হাওয়া বদলে এসেছেন মনে মনে ভাবলাম কেবলমাত্র মুঙ্গেরের জলহাওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি ঘোর সন্দেহ হল অমূল্য জিজ্ঞাসা করল আপনি কি ক্লাবের কোনো সদস্যকে খুঁজছেন লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখল তার গোফ জোড়া নড়ে উঠল তারপর অদ্ভুত রকমের একটা হাসি হেসে বলল তা হতেও পারি এখনো ঠিক বলতে পারছি না আমরা অবাক হয়ে রইলাম লোকটি আবার বলল আমি এ শহরে নতুন আজ তিন দিন হল এসেছি সে ডাক বাংলোয় আছি কিন্তু এ কদিন বাঙালির সঙ্গে কথা না করে হাঁপিয়ে উঠেছি মশাই আর সন্ধ্যেবেলা বেয়ার কাছে খবর পেলুন এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি আর আর থাকতে পারল না আমি বললাম বেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি लोकटी ना स्वास्थ्य तो हमार बे भाई किचुखण चुप करके हटात तर उज्जवल चोख दुटो तुले बोल से नय मशा मृत्यु हमें ताड़ा नहीं बेड़ा तई भारतवर्षम छुटेछुटी बेड़ा किंतु केहाई नहीं যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে মনে ভাবি আর বাঙালির সঙ্গে দেখা করব না কিন্তু পারি না প্রাণ হাঁপিয়ে ওঠে কথাটা খাপ ছাড়া ঠেকল কিন্তু তবু মৃত্যু যে তাকে তাড়া করছে এবং যে কোনো সময় ধরে ফেলবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তাই তাকে সান্ত্বনা দেবার অভিপ্রায়ে বললাম এখানকার জল হাওয়া খুব ভালো কিছুদিন থাকুন নিশ্চয়ই ছেড়ে উঠবেন লোকটি পকেট থেকে চামড়ার সেগার কেস বের করে বলল ধূমপান করেন কি বলে তিনটে পেল্লাই সাইজের সেগার আমাদের তিনজনকে দিয়ে একটি মিজে ধরিয়ে টানতে আরম্ভ করল আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম এই শরীরের উপর এরকম তার নজর ছিল কিছুটা হেসে বলল আপনারা ভুল করছেন আমি দেখতে একটু রোগা বটে কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই ধরুন ধরুন তো আমার আমার পাঞ্জা এই বলে কাঠির মতো রোগা রোগা আঙুলওয়ালা কঙ্কালসার সার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিল পাগল নাকি আমি তাড়াতাড়ি বললাম না না সে কথা বলি বলিনি আমি বলছিলাম ধরুন পাঞ্জা লোকটি চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল আমরা মনে মনে প্রমাদ গণলাম কোথা থেকে একটা উন্মাদ এসে জুটল আমরা পরস্পরের মুখ চাওয়াচাবি করছি দেখে লোকটা নাছোড় বান্দা হয়ে বলল আপনারা ভাবছেন না রোগা বলে আমার গায়ে জোর নেই পাঞ্জায় গামা পালোয়ানো আমাকে হারাতে পারেন না ধরুন পাঞ্জা কি করি নিরুপায় হয়েই তার পাঞ্জা ধরলাম নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল ভয় হল বুঝি একটু চাপ দিলেই ওই প্যাকাটির মতো আঙ্গুলগুলো মটমট করে ভেঙে যাবে কিন্তু তার হাতে হাত দিয়েই বুঝলাম সে আশঙ্কা অমূলক তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙ্গুলগুলোকে জড়িয়ে ধরল আমি যতই জোর দিই তার কবজি ততই লোহার মতো শক্ত হতে থাকে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল যে দেখলাম আমার প্রতিদ্বন্দ্ব মুখ কিন্তু নির্বিকার দাঁতে সেগার চেপে সচ্ছন্দে ধোঁয়া ছাড়ছে ক্রমে আমার হাত অসাড় হয়ে আসতে লাগলো তারপর সবিসময় দেখলাম হাতখানা আমার অজান্তেই ঘুরে যাচ্ছে আমার কবজির কাছে মঠ করে একটা শব্দ হল ব্যাস বলে লোকটা পাঞ্জা ছেড়ে দিল আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলে বসে রইলাম খানিক্ষণ কেউ কোনো কথা বলল না লোকটা আদবোজার চোখে সিগার টানতে লাগল অবশেষে অমূল্য জিজ্ঞেস করল मशा नाम से <laughs> देखें तो जा की ना? <laughs> रोग शरदे नहीं मशाई रोग कपाले आंगुल ठेक बरदा निजे चेयरखाना भूतनाथ शिकदारे पास सरिए नहीं बोल আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন মাথার কি কোনো অসুখ আছে ভূতনাথ শিখদার বলল মাথার অসুখ নেই অসুখ আমার কপালের ভাগ্যের বলছি তোর মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে বড়দা বলল কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না শিকদার চুরুটে তিন চারটে টান দিয়ে যেন কি চিন্তা করল তারপর বলল আচ্ছা বলছি কিন্তু এ কথা শোনবার পর আর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভয়েই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালির ছায় আমার হাতে চাই না কিন্তু কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না জানেন আপনারা আমায় মাপ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয় তার কথাগুলো এমন একটা অবসন্ন করুন রেশ রেখে গেল যে কিছু না বুঝেও আমার হৃদয় সহানুভূতিতে ভরে গেল হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পেয়েছে তাই মাথাটা কিছুটা খারাপ হয়ে গেছে মনে করে যার সাথে কথা বলবে তারই অমঙ্গল ঘটবে আমার এক দুঃসম্পর্কীয় পিসিমার এরকম হয়েছিল এক বছরের মধ্যে স্বামী তিন পুত্র ও সাত সাতটি নাতি নাতিনী হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন সব সময় চোখে কাপড় বেঁধে বসে থাকতেন বলতেন আমি কারো মুখ দেখব না আমার দৃষ্টি যার উপর পড়বে সে আর বাঁচবে না ভূতনাথ শিকদারেরও হয়তো সেরকম কিছু হয়ে থাকবে আমি বললাম তা হোক আপনি বলুন ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না শিকদার বলল আপনাতে তরুণ বয়স ওসব না মানাই স্বাভাবিক ভূত প্রেত পরকাল সুক্ষ দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়া পাঠ করে এ কথাও কি আপনারা স্বীকার করেন না হ্যাঁ আমরা চুপ করে রইলাম শিকদার বলতে লাগলো तब बेपारे गोड़ा क्यों मनुष्य समाज थे के ऊर्धशी अपना पागल मन कर सहज मानूष पांचज संगे मिले मिसे हेदे साधारण मानुष काटाते चाहिए क्यों पर जानी বয় দারুন ভয়ে আমি কারোর সঙ্গে মিশতে পারি না একটা সময় আমাকে করে যখন থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন তো মানুষ একলা সঙ্গীহীন ভাবে কতদিন থাকতে পারে তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয় পৈত্রিক বাড়িখানা এখনো বিক্রি করিনি টাকাও যথেষ্ট আছে কিন্তু কিন্তু তবু একটা সৃষ্টিছাড়া ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি কেন जोल बचर बीतल स्कूले गरम छुट्टी रोजी ए रकम खेला बसे तेतलार বসে খেলছি এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভন ভন করে ঘুরতে লাগলো খেলা। তখন আমরা চারজনই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলো কিন্তু সেও কিছুতেই যাবে না পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে কখনো প্রায় কুড়ি কাটের কাছে উঠে ঘুরতে থাকে আমরা যে আবার খেলতে বসি হুমনি আমাদের কানের কাছে এসে ভো ভো শব্দ করে উঠতে আরম্ভ করে প্রায় আধ ঘন্টা তার পেছনে লেগে থাকবার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন ভোমরাটা ভন ভন করে এসে একবার আমাদের মাথার চারিদিকে চক্কর দিয়ে নিজে থেকে এই জানলা দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গেল বাইরের গরম বাতাসে তার ক্রুদ্ধ গুঞ্জন আস্তে আস্তে ঘি নয় মিলিয়ে গেল আর নেই চলে গেছে গোপাল বললে দেখ ভাই আশ্চর্য ভোমরা একবার আমি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মারলুম ঠিক মনে হলো ভোমরাটা তাঁতের ভেতর দিয়ে গলে গেল বিজান বললো তোর কত বড় ভোমরা কখনও অতটুকু ভাগ দিয়ে গলে যেতে পারে হরিপদ বলল কিন্তু এই কলকাতা শহরে ভোমরাই লোকর থেকে ভাই হেঁ কোথা কাছে পিঠে কোথাও বাগানও তো নেই সত্যি তো ভোমরাই লোকর থেকে আমরা নানা রকম আঁচ আন্দাজ করতে লাগলুম কিন্তু কোনটাই বেশ লাগসই হল না তখন আমাদের বয়স কম ভোমরা কোথা থেকে এলো এ সমস্যা নিয়ে বেশি মাথা কামাল না কিন্তু ভমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলুম না পর দুপুরে গোপাল তাস খেলতে এলো না তিনজনে খেলা ভালো জমল না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিল গোপাল গ্রে স্ট্রিটে বাড়ি গিয়ে দেখলুম সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেওয়া হচ্ছে আমায় দেখে চিনতে পারলো কিনা বোঝা গেল না চোখের দৃষ্টি ঘলাটে লাল শুধু একবার গঙ্গিয়া গঙ্গিয়া কি একটা কথা বললো মনে হলো যেন বলল তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুম না গোপালের কি হয়েছে পরে শুনেছিলাম সর্দি গরমি সানস্ট্রোক আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম আশি স্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কি বলি গুমরে গুমরে উঠতে লাগলো ভ্রমরা ভ্রমরা ভ্রমরা বরদিন গোপাল মারা গেল কি করে জানিনা আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দুধ গোপালের দ্বিত যে ফুরিয়ে এসেছে এই খবরটা সে আমাদের দিতে এসেছিল এই কুড়ি বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানিন তিনশো একুশ বার আর একবার আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম শিকদার বলল প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল কিন্তু তা নয় ভোমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখার তিন দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাবার আগে ভোমরা দেখলুম মার বেলাতেও দেখা ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন ভোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধু বান্ধব মিলে গল্প করছি হঠাৎ দেখা দিলেন করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ভুড়িয়েছে তিন দিনের মধ্যে তাকে যেতে হবে একটা উৎকট কৌতূহল হতো জানতে ইচ্ছে করতো এদের মধ্যে কাকে ভ মনে মনে আন্দাজ করবার চেষ্টা কিন্তু কিন্তু আন্দাজ ঠিক এবার না। ভমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক কার ওপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না ঘটনা বলি বর্ধমানে এমন সময় ভোমরার আবির্ভাব হলো আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল সুবি বলে মামার একটা বছর দশকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিলোটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল করে উড়ে পালালো আমরা পাঁচ মিলে সুবির কাপড়ের আগুন নেভাল বটে কিন্তু मन मनुम बेचे मोटे जार्थ हवा न घपटिक তারপরে বেলা সময় আমি একটা ছুটো করে উর্ধঃশ্বাসে বর্তমান ছেড়ে পালালুম সুবিটা বড় ভালো হয়েছিল বাবা তো ভাই বোনের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসত আমি ड़ी फिर एसे का किच्छू बोलुम ना यथा समय टेलिग्राम एलिड़ू है मामा हटात हाटफेल मारा गुमर अभिस बोझ चेष्टा कर <laughs> मृत्यू दूध के संगे कर नहीं बेड़ा भेबे भेबे एक मतलब ठीक करलुम दिन बेला जत दूर सम्भव एक রাত্রিরে বাড়ি থেকে বার হতুম মনের ভাবটা এই যে রাত্রি তো আর পারবে না দিন রাত্রি নির্বিচারে বোমরা আসতে লাগলো রাত্রিরে কানামাছির মতো টাউরি খেতে খেতে আসে আবার টাউরি খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো সকলে পাওয়া গোল হয়ে যাচ্ছে কি হয়েছে হ্যাঁ আমি চুপ করে থাকি কি বলবো সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না অত পর बाबा मा मारा जावार पर एक समय हाथ जोर डी मरण भमरा तुम्हें ना सह शिथे निष्कृति द কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না সংসারে কেবল যেন অমর সকলের মৃত্যুর পরো বেড়াচ্ছি শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল আমরা আগুনের দিকে তাকিয়ে মহাচ্ছন্নের মতো বসে রইলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করল আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন শিকদার চোখের ওপর দিয়ে ডান হাতখানা একবার চালিয়ে বলল সাত দিন আগে আগ্রায় তাজে দেখতে গিয়েছিলাম সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে ছেলে মানুষ নতুন প্রেম প্রেমের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধয় নিবেদন করতে এসেছিল তারপর বমরা সেই রাতি আগ্রা ছেড়ে চলে এলাম জনের সেগার নিভে গিয়েছিল আবার ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম মিনিট চুপচাপ হঠাৎ শিকদার বলল একটু গরম মনে হচ্ছে না জানলাটা খুলে দিতে পারি বদ্ধ ঘরে সেগারের কটু ধোঁয়া আর আগুনের উত্তাপে সত্যি দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আমরা ঘাড় নেড়ে সম্মতি দিতেই শিকদার উঠে পশ্চিম দিকের জানলাটা খুলে দিল বড়দা আমার কানে কানে বলল একেবারে বৌদ্ধ পাগল মেনি এক ওর চোখের চাউনি দেখেছো শিকদার জানলা খুলে দিতেই একটা ইলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকে আমাদের উত্তপ্ত মুখের ওপর যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল টেবিলের উপর আলোটা নিভো হয়ে আবার জ্বলে উঠল শিকদার ফিরে এসে চেয়ারে বসেছে এমন সময় চারজনে চেয়ারের উপর সোজা শক্ত হয়ে বসলাম পরক্ষণে খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল আর মন্ত্র মতো আমরা তার দিকে তাকিয়ে টেবিলের উপরের বাতিটাকে একবার প্রদক্ষিণ করল তারপর সো করে উপরে উঠে গিয়ে ছাদে বাঁধা পেয়ে তকছে আবার ভন করে শব্দ হল ভোমরা মেঝে থেকে উঠে একেবারে বিদ্যুৎ বেগে ঘরময় উড়ে বেড়াল তারপর আমাদের কানের পাশ দিয়ে ছুটে গিয়ে জানলা দিয়ে বের হয়ে গেল থেকে বলল ক্ষমা করুন আমি একটা অভিসবাদ আর কখনো আবার দেখা পাবেন না বলে ওভারকোট ও টুবি ফেলেই ঝড়ের মতো ঘর থেকে বের হয়ে গেল আমরা তিন বন্ধু হল জিজ্ঞাসু ভাবে একে অপরের মুখের দিকে চাইলাম বুকের ভিতর তোল পাড় করতে লাগল তিন দিনের মধ্যে যেতে হবে শুনছিলেন মরণ ভোমরা রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে মীর অমূল্যর ভূমিকায় মীর গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টে রিচার্ড